98.3 रोमांचकर दिए सजान विशेष निवेदन सनडे सपेन्स आज सत्यजित रेखा महाराजा तारिणी खुड़ गल्पट प्रथम प्रकाशित है नीलकमल लालकमल शारद संख्य তেরোশো অর্থাৎ উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে প্রধান চরিত্রে তারিণী খুঁড়ো তারিণী খুঁড়ো সাংগাঙ্গ দেওয়ান ভার্গবাও অস্কার হরনস্টাইন এবং মহারাজা শত্রুঘ্ন সিংহ গল্প পাঠে ও তারিণী খুঁড়োর ভূমিকায় পরাণ বন্দ্যোপাধ্যায় তারিণীখুড়োর সাঙ্গপাঙ্গ মীর গল্পের সূত্রধার দীপ শুরু হচ্ছে মহারাজা তারিণী খুঁড়ো जिजेसिओ लक्ष्य करूड़ो तकपोषे ओपर बाबू बसे डान हाथ पायर पताए रेखे अल्प अल्प दुल्छर कपाले भाज खुड़ो बोलें गरम चा जतना चाडर चा दिए जा रे अपन गल्प फापला जिज्ञेस कर लिखे अंत नहीं गल्पी ना दाँत खींचे बोलें खुड़ो আমার অভিজ্ঞতার স্টক অটেল সে ফুরোতে ফুরোতে তোদের গোপদাড়ি গজিয়ে যাবে চা এলো একটা সশব্দ চুমুক দিয়ে বললেন একদিন কা সুলতানের গল্প তারা হয়তো শুনেছিস সেটা ঘটেছিল হুমায়ুনের যুগে সেরকম আমাকে পাঁচ দিনের মহারাজা হতে হয়েছিল একটা নেটিভ স্টেটে সে গল্প তোদের বলেছি কি আমরা সকলে এক সঙ্গে না বলে উঠলাম আপনাকে সিংহাসনে বসতে হয়েছিল ন্যাপলা জিজ্ঞেস করলেন না বললেন তখন রাজারা সিংহাসনে বসে না ভারত অনেক দিন হল স্বাধীন হয়ে গেছে তবে রাজা গুলাব সিং তখন খুব খাতির রাজ্যের সব লোকেরা তাকে মহারাজ বলে সম্বোধন করে জাগে। গল্পটা বলি শোন খুঁড়ো কাপে আরেকটা চুমুক দিয়ে তার গল্প শুরু করলেন আমি তখন বাঙ্গালোরে মাদ্রাজে দুবছর একটা হোটেলের ম্যানেজারি করে আবার বাবা সেই সময় একদিন খবরের কাগজে একটা বিজ্ঞাপন চোখে পড়ল অদ্ভুত বিজ্ঞাপন ঠিক তেমনটি আর কখনো চোখে পড়েছে বলে মনে পড়ে না বিজ্ঞাপনের মাথায় একজন লোকের ছবি তার নিচে বড়ো হরপে লেখা দশ হাজার টাকা পুরস্কার তারপর ছোট হরপে লিখছে যে ছবির চেহারার সঙ্গে আদল আছে এমন লোক যদি কেউ থাকে সে যেন নিম্নলিখিত ঠিকানায় অ্যাপ্লাই করে তার নিজের ছবি সমেত যাদের চেহারা মিলবে তাদের ইন্টারভিউতে ডাকা হবে ঠিকানা হলো ভার্গব রাও দেওয়ান মন্দর স্টেট মাইসোর মন্দর নামে যে একটা নেটিভ স্টেট আছে সেটা করে মনে পড়ে গেল কিন্তু বিজ্ঞাপনে যার ছবি রয়েছে তিনি যে কে সেটা বুঝতে পারলুক না নাই বা বুঝি এটুকু বুঝি যে এই চেহারার সঙ্গে আমার নিজের চেহারার বিলক্ষণ নীল আমি যদি আমার গোঁপটাকে একটু শুরু করে ছাঁটি তাহলে দুই চেহারায় তফত করা মুশকিল হবে গোপ ছেঁটে ভিক্টোরিয়া ফোটো স্টোরসে গিয়ে একটা পাসপোর্ট সাইজের ছবি তুলিয়ে অ্যাপ্লাই করে দিলুম দশ হাজার টাকার লোভ সামলো না কি সহজ কথা সাত দিনের মধ্যে উত্তর এসেছিল ইন্টারভিউয়ের জন্যে ডাক পড়েছে যাতায়াতের খরচ বিজ্ঞাপনদাতারাই দেবেন বোর্ড লজিংও তাদের দায়িত্ব আমি যেন অবিলম্বে মন্দর রওনা দিই এও বলা ছিল চিঠিতে যে আমি যেন সঙ্গে দিনদশকের মতো জামা কাপড় নিয়ে নিই পরের দিনে একটা টেলিগ্রাম ছেড়ে দিয়ে রওনা দিয়ে দিলুম হুগলি ছাড়িয়ে দুটো স্টেশন পরই মন্দর আমার জন্য স্টেশনের লোক থাকার কথা অনেকখানি রাস্তা ভাবতে ভাবতে গেলুম এই বিজ্ঞাপনের কি মানে হতে পারে যে ভদ্রলোকের ছবিটা দেয়া হয়েছিল বিজ্ঞাপনে তিনি যে সম্ভ্রান্ত বংশের লোক তাতে সন্দেহ নেই কিন্তু তার জোড়া কেন দরকার হবে তা আমার মাথায় ঢুকল না মন্দর স্টেশনের সুটকেস নিয়ে নেমে এদিক ওদিক দেখছি এমন সময় এক বছর সঠিকের ভদ্রলোক আমার দিকে এগিয়ে এলেন এবার মিস্টার ব্যানার্জি আমার দিকে ডানহাত বাড়িয়ে জিজ্ঞাসা করলেন ভদ্রলোক তিনি যে রীতিমতো অবাক হয়েছেন হ্যাঁ সেটা আর বলে দিতে হয় না তো আই বললাম হ্যাঁ আমি মিস্টার ব্যানার্জি আমার নাম ভার্গব রাও বললেন ভদ্রলোক আমি মন্দরের দেওয়ান আমাদের বিশেষ সৌভাগ্য যে আপনার মতো একজন ক্যান্ডিডেট পেয়েছি কীসের ক্যান্ডিডেট আগে গাড়িতে উঠুন পথে যেতে যেতে সব কথা হবে আমাদের এখন রাজবাড়ি যেতে হবে এখান থেকে সাত কিলোমিটার পথে আপনার সব প্রশ্নের জবাব দিতে পারবে বলে বিশ্বাস করি একটা পুরনো মডেলের সুপ্রশস্ত আর্মস্ট্রং সিডনি গাড়িতে গিয়ে উঠলুম দেওয়ান সাহেব পিছনে আমার পাশেই বসলেন জানলা দিয়ে দেখছি দূরে পাহাড়ের লাইন ভারী মনোরম দৃশ্য গাড়ির রওনা হবার পর দেওয়ান রহস্য উদ্ঘাটন করতে শুরু করলেন মিস্টার ব্যানার্জি আমাদের এখানে হঠাৎ একটা দুর্ঘটনা ঘটায় একটা জটিল পরিস্থিতি দেখা দিয়েছে আমাদের মহারাজা গুলাব সিংয়ের হঠাৎ মস্তিষ্কের বিকার দেখা দিয়েছে হাসপাতালে চিকিৎসা চলছে মাইসোর থেকে বড়ো ডাক্তার এসেছেন কিন্তু খুব শীঘির আরোগ্যের কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না অথচ আর তিন দিনের মধ্যে মহারাজার কাছে এক অতি সম্মানিত গেস্ট আসছেন আমেরিকা থেকে ক্ররপতি মিস্টার অস্কার হরেনস্টাইন উনি প্রাচীন শিল্পদ্রব্য সংগ্রহ করেন এবং তার পেছনে লাখ লাখ ডলার খরচ করেন আমাদের রাজারও সংগ্রহে অনেক পুরনো জিনিস আছে তাঁর ইচ্ছে ছিল হরেনস্টাইনকে কিছু জিনিস বিক্রি করা তার একটা কারণ অবশ্য যে আমাদের তহবিলে অর্থভাব দেখা দিয়েছে বেশ কিছুদিন থেকেই আমাদের কম্পাউন্ডে ছোটো বড়ো মাঝেরই প্রায় গোটা ছয়েক প্রাসাদ রয়েছে রাজা তার মধ্যে একটিকে হোটেলে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছেন মন্দরে দেখবার জিনিসের অভাব নেই লেক আছে পাহাড় আছে জঙ্গলে বাঘ হাতি হরিণ আছে তাছাড়া এখানকার আবহাওয়া স্বাস্থ্যকর ঠিকমতো বিজ্ঞাপন দিলে হোটেলের ব্যবসা মার খাবে বলে মনে হয় না কিন্তু তার আগে কিছু নগদ টাকা পাবার সম্ভাবনা ছিল এই হরেনস্টাইনের কাছে সেইজন্য তাকে আর আমরা আসতে বারণ করিনি বা রাজার অসুখের কথা বলিনি বুঝতেই পারছেন বুঝতে আমি পেরেই ছিলাম বললাম তার মানে খবরের কাগজের ছবিটা ছিল রাজার ছবি আর আমাকে কিছুদিনের জন্য রাজার ভূমিকায় অবতীর্ণ হতে হবে শুধু যে কদিন হরেনস্টাইন থাকবেন সেই কদিন হরেনস্টাইনের সঙ্গে রাজার আলাপ হয় কোথায় আমেরিকায় মিনিয়া পলিস শহরে সেখানে রাজা বেড়াতে গিয়েছিলেন মার্চ মাসে রাজার একমাত্র ছেলে মহিপাল সেখানে ডাক্তারি করে মিনিয়া পুলিশে থাকতে একটা পার্টিতে রাজার সঙ্গে হরেনস্টাইনের আলাপ হয় সেখানেই রাজা তাকে আমন্ত্রণ জানান হরেনস্টাইনের শিকারেরও শখ আছে কাজেই একদিন শিকারের বন্দোবস্ত করতে হবে আপনি গুলি চালাতে পারেন আমি বললাম বিলক্ষণ যদিও শিকার করেনি প্রায় দশ বারো বছর এ শিকার হাতির পিঠ থেকে কাজেই অপেক্ষাকৃত নিরাপদ আপনি যে রাজার সংগ্রহের কথা বলছিলেন এগুলো কি ধরনের জিনিস বেশিরভাগই অস্ত্রশস্ত্র ছোড়া ঢাল তলোয়ার পিস্তল এসব প্রচুর আছে এবং দেখলেই বুঝতে পারবেন সেগুলো কত মূল্যবান এছাড়া প্রসাধনের জিনিসপত্র আতরদান আলবলা, ছবি ফুলদানি এসবও আছে আমার মনে হয় না আপনাকে বেশি পিড়াবিড়ি করতে হবে সাহেবের কথা যা শুনলাম তাতে তিনি নিজেই কিনতে আগ্রহী হবেন ইনি আসবেন বলে রাজা একটা দামের তালিকাও করে রেখেছিলেন সেটাও আপনাকে দিয়ে দেব দেওয়ানের সঙ্গে কথা বলে সমস্ত ব্যাপারটা বুঝতে পারলাম আমাকে সাজতে হবে পাঁচ দিন কা সুলতান তারপর আবার জে কে সেই অবশ্যই পারিশ্রমিকের কথাটা ভুললে চলবে না তখনকার দিনে দশ হাজার টাকার ভ্যালু এখন চেয়ে পাঁচ গুণ বেশি রাজবাড়ির বিশাল ফটক দিয়ে যখন গাড়ি ঢুকছে तक बुक भेतरे ब दूर दूर अनुभव कर सत्यी बोलते कि नार्भास एक दूरी दूरी छे गाड़ी देवान बार तीन दिखे चेहे देखे बोलें स्वप्ने भावनी विज्ञापन उत्तरे हर राज जोड़ा पे जातिथि जान दीते हैं जी जान ना आसें देखिए सा मूल्य লাঠিও ভাঙল না সাহেব আসবেন বুধবার আজ রবিবার এই তিন দিন আমার কাজ হচ্ছে রাজার ডায়েরি পড়া আর টেপ রেকর্ডারে রাজার কণ্ঠস্বর শোনা গোটা তিনেক ইংরেজি বক্তৃতার টেপ করা আছে দেওয়ান সেগুলো আমার জিম্মায় দিয়ে দিলেন আর সেই সঙ্গে চামড়ায় বাঁধানো গত দশ বছরের ডায়েরি ডায়েরিগুলো উল্টে পাল্টে দেখলুম ইংরেজিতে লেখা এবং বেশ চস্ত ইংরেজি নানান খুটিনাটির খবর রয়েছে তাতে রাজা কখন ঘুম থেকে ওঠেন কি ব্যায়াম করেন কি খেতে ভালোবাসেন কি পড়তে ভালোবাসেন সঙ্গীতে রাজার রুচি নেই এসবই ডায়েরি থেকে জানা যায় রাজার স্ত্রী মারা যান বছর তিনি আগে তাতে তিনি সাময়িকভাবে কি রকম ভেঙে পড়েছিলেন মৃত্যুর পর পনেরো দিন ডায়ের পাতা ফাঁকা সেসব খবরও আমার খুব কাজে দিল তিন দিনের শেষে আমি দেওয়ানকে বললাম আমি একদম তৈরি এছাড়া আর কথা আমি দুদিন থেকে বলবো বলবো করছিলাম সেটা আজ বলে দিলাম দেওয়ানজি ব্যবস্থা সবই ভালো কিন্তু আমার দ্বারা ওই রাজসজ্জা শোয়া চলবে না অত নরম বিছানার সময় আমার অভ্যেস নেই ওতে ঘুমের ব্যাঘাত হয় তাহলে আপনি থাকবেন কোথায় জিজ্ঞেস করলেন দেওয়ানজি আমি বললাম কেন আপনার এখানে তো অনেক ছোট ছোট প্রাসাদ রয়েছে লাল লালকঠি পিলাকোঠি সাফেদকোঠি এর একটাতে থাকা যায় না তা অবশ্যই যায় দেওয়ান চিন্তিতভাবে বললেন একদিক দিয়ে লাল লালকঠিতে থাকার খুব সুবিধে একটা চমৎকার শোয়ার ঘর আছে যেখানে মহারাজার বাপ মাঝে মাঝে থাকতেন শত্রুঘ্ন সিং এক বাড়িতে বেশি দিন থাকা পছন্দ করতেন না তার জন্য নানা রকম ছোট ছোট বাসস্থান বানানো হয়েছিল তো বেশ সেই লালকুটিতেই থাকব থাকবেন কেন অসুবিধাটা কি একটা ব্যাপার আছে কি ব্যাপার বছর পঞ্চাশে বয়সে सत्यज सिंहर माथा खराब हो जाए उन्नी निजे माथे रिवलभार मेरे आत्महत्या करेंटा करें ओ लालक शोर घरे आपनार धारणा तर प्रेतार्ता बस करें घर से तो जानिना तार मृत्यु पर वो घरे क्यों थी ताई घरेब यतार सूझो छड़ा जाए ना अनेक भूत देखे तई हमार भूतर भय नहीं আর বিছানাটা যেন অত নরম না হয় দেওয়ান রাজি হয়ে গেলেন অবশ্যই অবাকও কম হননি একজন বাঙালির যে এত সাহস থাকতে পারে সেটা বোধ উনি ভাবতে পারেননি সেই দিনই বিকেলে সাহেব এসে পড়লেন বয়স আন্দাজ পঞ্চাশ আমার চেয়েও ইঞ্চি তিনেক লম্বা মুখের সব মাংস যেন থুতনিতে গিয়ে জমা হয়েছে নীল চোখে সোনালি চশমা মাথায় কাঁচাপাকা মেশানোর চুল मजखने से बैगब्रास सहेब आशा मात्र बीतारे देखा कर देवानजी बोलें लोकटा आगे साफेद कटीते निजे घर गठुक तर कि समय दिए ओके अपनारे आसब नईले क्या तब हाँ एक कथा रखी सहेब मन हल एक तिरिक्षी मेजाजें लोक स्टेशन के आसार पथे গাড়ির টায়ার পাংচার হয় তাতে বেশ ক্ষেপে আছে আমি মনে মনে ঠিকই করে রেখেছিলাম যে সাহেব মেজাজ দেখালো আমি দেখাবো না আমার সঙ্গে দেখা হতে রাগ আর রসিকতা মিলিয়ে সাহেব বলেন। ওয়াল মহারাজ ওয়াট কাইন্ড অফ এ ওয়েলকাম ইজ দেস মাঝ রাস্তায় আমাকে পনেরো মিনিট রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হলো আমি যথাস অ্যাপোলজাইজ করলুম বললুম যে আর কোনো গলতি হবে না সে গ্যারান্টি দিচ্ছি সাহেব চেয়ারে বসলেন তার জন্য শরবত সেটা খেয়ে যেন মাথাটা ঠান্ডা হলো আমি বললাম তুমি এখানে কি কি করতে চাও সেটা আমাকে বলো অবশ্যই আমার মোটামুটি জানাই আছে আর সে অনুযায়ী ব্যবস্থাও করেছি কিন্তু আমি তোমার মুখ থেকে শুনতে চাই সাহেব বললেন আমার শিকারের শখ আছে আমি বাঘ মারতে চাই সে ব্যবস্থা করেছ হ্যাঁ আমি মাথা জানালাম করেছি আর আমি তোমার সংগ্রহ থেকে কিছু জিনিস কিনতে চাই আমার সংগ্রহের জন্য বিশেষ করে সামনের বছর আমাদের বিয়ের রজত জয়ন্তী আমার স্ত্রীর জন্য একটা ভালো উপহার আমি নিয়ে যেতে চাই হ্যাঁ আশা করি তেমন জিনিস আছে তোমার সংগ্রহে সেটা তুমি দেখলেই বুঝতে পারবে हाँ भलो जिनि अभाव नहींश बचर संग्रह दुपुरी खा परब के संग्रहशाल नहीं जवा हल अवश्य प्रथम देखल जिनगलो देखे चोक जुड़िए गल एम महामूल्य जिन हाथ छड़ा हो जाए भाबदे हमारा लगे हरेंटाइन देखल समझदार लोक से चटपट कनवार मत जिन आलदा रखते लगल सब सुधु प्राय दस लाख टचल कंतुता कपालूकुटी जाए ना बेपारी शेष्टल सब हलो किंतु कैथलिन उपयुक्त किचु पेलम ना एखो कल डायमंड ब्रच जतियों जिनिस तुम्हार नहीं स्त्री पाथर ओपर भीषण फैंसी एकखाना भलो पाथर जो पेतम तर আমি মাথা নেড়ে আক্ষেপ জানালাম ভেরি সরি মিস্টার হরেনস্টাইন পাথর থাকলে আমি তোমাকে নিশ্চয়ই দিতাম দিনের বেলাটা সাহেবকে রাজার বড় গাড়ি লাগান্ডাতে ঘুরিয়ে শহরের নানা দৃশ্য দেখানো হলো। সন্ধ্যায় দুজনে বসে কিছুক্ষণ দাবা খেললাম বুঝতেই পারছিলাম সাহেব তার গিন্নির জন্য লাগসই উপহার পেলেন না বলে তার মনটা ভারী হয়ে রয়েছে এবং তাই তার চালে ভুল হচ্ছে কিন্তু মেজাজের কথা মাথায় রেখে আমি আরও বেশি ভুল চাল দিয়ে তাকে জিতিয়ে দিলুম রাত্রি নটায় ষোড়শ পচারে ডিনার খেয়ে কফি আর ব্র্যান্ডিতে কিছুটা সময় দিয়ে সাহেব সুদে চলে গেলেন সাফেদ কোটিতে রাজা নিজে মদ্যপান করেন না আমিও করি না এখানে মিলেছে ভালো আমি শুধু কফি আর একটা ভালো হাবানা চুরুট খেয়ে উঠে পড়লাম দেওয়ান নিজে এলে আমাকে লালকটিতে পৌঁছে দিতে আমি জিজ্ঞেস করলাম রাজা আজ কেমন আছেন দেওয়ান মাথা নেড়ে আক্ষেপসূচক শব্দ করে বললেন সেই রকমই ভুল বুকছেন হাসপাতালের নার্সদের খুব জ্বালাচ্ছেন ডাক্তাররা হিমশিম খেয়ে যাচ্ছেন লালকটিতে গিয়ে দেখি এখানে খাট বিছানা তোষক বালি সবই অনেক ভদ্রস্ত অর্থাৎ আমার উপযোগী দেওয়াঞ্জি যাবার সময় বলে গেলেন আপনার সাহসের তুলনা নেই এই ঘরে রাজা সত্যিঘ্ন সিং মারা যাওয়ার পর এই প্রথম মানুষ বাস করছে আমি বললাম কোনো চিন্তা করবেন না আমি সব অবস্থাতেই নিজেকে সামাল দিতে পারি খাটের পাশে একটা ল্যাম্প রয়েছে সেটা জ্বালিয়ে কিছুক্ষণ মন্দরের ইতিহাস সম্বন্ধে একটা বই পড়ে সাড়ে এগারোটা নাগাদ বাতি নিভিয়ে দিলাম পশ্চিমে একটা বড় জানলা রয়েছে সেটা দিয়ে একসঙ্গে চাঁদের আলো আর ঝিরঝিরে বাতাস আসছে চোখে ঘুম আসতে বেশি সময় লাগল না ঘুমটা ভাঙল যখন তখন চাঁদ নেমে গিয়ে ঘরের ভেতরটা আপছে আলোয় ফরে গেছে চোখ যেই বুঝলাম যে ঘরে আমি একা নই দরজা যদিও বন্ধই আছে তো জানলার পাশে একজন লোক সোজা আমার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে আমারই মতো লম্বা আর আমারই ধাঁচের চেহারা কেবল গুপটা আমার চেয়ে একটু বেশি পুরু চাঁদের আলোয় খুব স্পষ্ট বোঝা না লোকটা যে গাঢ় রঙের বিলটি পোশাক পরে রয়েছে সেটা বুঝতে পারলাম আমি কণিয়ে ভর দিয়ে একটু উঠে বসলাম বুকের ভেতরে একটা মৃদু কাঁপুনি অনুভব করছিলাম কিন্তু সেটাকে আমি ভয় বলতে রাজি নই বেশ বুঝতে পারছি যে যিনি প্রবেশ করেছেন তিনি জ্যান্ত মানুষ নন তিনি প্রেতাত্মা এবং ইনি যে বর্তমান মহারাজার বাপ সত্যগ্রহ সিংহের প্রেতাত্মা তাতেও কোনো সন্দেহ নেই এই ঘরে নিজের মাথায় রিভলভার মেরে আত্মহত্যা করেছিলেন প্রেতাত্তা বাকি কথা ইংরেজিতে হল আমি সেটা বাংলায় বলছি আমি জিজ্ঞাসা করলাম কি বলতে এসেছেন আপনি থেকে তিরিশ বছর আগে আমি একটা মহামূল্য পাথর কিনেছিলাম ভিয়েনাতে একটা নিলামে সেটা একটা পান্না তার নাম ছিল ডোরিয়ান এমারেলড এমন পান্না সচরাচর দেখা যায় না সে পান্না কি হল এখনো আছে আমার ছেলের আলমারির দেরা যে একটা মকমলের বাক্সতে যদি পারো তো সেটা বিক্রি করে দাও খরিদ্ার যখন পেয়েছ তখন এ সুযোগ ছেড় না কেন বলছেন এ কথা ও পাথর শয়তান পাথর যখন কিনি তখন আমি এটা জানতাম না ওর প্রথম মালিক ছিল লুকজামবুর্গের কাউনিয়ান করে তার দেহের একটা হাড় আস্ত ছিল না তারপর এই পান্না উনিশ জনের হাতে ঘোরে জোনিআত্মঘাতই হয় আমি এটা জেনেও পান্নাটি হাত ছাড়া করিনি কারণ এমন আশ্চর্য সুন্দর পাথরের সঙ্গে যে এত ট্র্যাজেডি জড়িয়ে থাকতে পারে সেটা আমি বিশ্বাস করিনি কিন্তু আমার মৃত্যুর জন্য ওই পাথরই দায়ী আর আমার ছেলের মাথা খারাপ হয়েছে তার জন্য ওই পাথর দাহি আমার নাতি এখনো কিছু হয়নি কিন্তু ভবিষ্যতে প্রেতারটা কথা থামালেন আমি বললাম আপনি নিশ্চিন্তে থাকুন আমার দৃঢ় বিশ্বাস আমি ওই পান্নাকে বিদায় করতে পারব তবে চাঁদের আলোয় প্রেতাত্মাক্রমে অদৃশ্য হয়ে গেল আমি বাকি রাত আর পারলাম না পরদিন সকালে দেওয়ানকে বললাম রাত্রের ঘটনা দেওয়ান্ত শুনে থ বললেন কিন্তু আমি এমন পাথরের কথা জানি না আমি বললাম যাই হোক আলমারির দেরাজটা একবার খুলে দেখতে হয় আলমারির দেরাজ খুলে লাল মকমলের বাক্সে পান্নাটা পেতে কোনোই অসুবিধা হল না পাথর দেখে আমার চক্ষু স্থির एम पन्ना जीवने देखी एबके बोलम साहेब तुम्हें पाथर चाहे एक आश्चर्य पाथर हमार व्यक्तिगत संग्रह आटे क्यों से बाबार का तई हाथ छा करतेदा होलम तुम्हें सम्मानित अतिथि एवं दूर थे तुम्हें विमुख करार को माने है ना দেখো এই পান্নাটা তোমার পছন্দ হয় কিনা না পান্না দেখে সাহেবের চোখ ছানা বড়া হয়ে গেল দুবার অস্ফুটস্বরে বললেন ইটস আ বিউথি ইটস আ বিউথি তারপর বললেন আমি আর কিছু নেব না পান্না সাহেবের হাতে চলে গেল আর আমাদের হাতে এলো একটা চেক আশ্চর্য এই যে বিকেলে হাসপাতাল থেকে খবর এলো যে রাজা অনেকটা সুস্থবোধ করছেন সাহেবের তরফ থেকে শিকার তেমন জমল না কারণ জঙ্গল হাঁকুয়াদের ক্যানস্তেরা পেটানোর চটে বাঘ জঙ্গল থেকে বেরিয়ে সাহেবের হাতির কাছে এসে পড়া সত্ত্বেও সাহেবের নিশানা অভ্যর্থ হলো না শেষটায় আমার গুলিতেই এই বাঘ মরল পরের দিন সাহেব দিল্লি চলে গেলেন দুদিন পরে কাগজে দেখলাম দিল্লির এয়ারপোর্ট থেকে একটা প্যান আমেরিকান বিমান টেক অফ করার প্রায় সঙ্গে সঙ্গে তার ইঞ্জিনে একটা শকুন ঢুকে পড়ে প্লেন বিকল হয়ে গোঁত খেয়ে মাটিতে পড়ে যদিও কেউ মারা যায়নি যাত্রীদের মধ্যে জনা পঁচিশেক্ষে নার্ভাস শখের জন্য হাসপাতালে যেতে হয়েছিল তাদের মধ্যে ছিলেন মার্কিন ধনকুবের অস্কার এম শুনছিলেন মহারাজা তারিনি খুডো রচনা সত্যজিৎ রায় গল্প পাঠে ও তারিনি খুঁড়োর ভূমিকায় পরায়ণ বন্দ্যোপাধ্যায় তারিনি খুঁড়োর সাঙ্গ পাঙ্গর ভূমিকায় গল্পের সূত্রধার দীপ শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায়কে আমাদের পাশে থাকার জন্য আগামী সপ্তাহে ঠিক এই সময়ে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স